দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহআ রচিত বয়ান আহলসুন জামায়াতের আকিদা ইমাম যা ইমাম তহাবির আকিদা নামে বিখ্যাত এই কিতাবটি নিয়ে আলোচনা করছিলাম এই কিতাবটির এক অংশে আমাদের ইমাম বলছিলেন যে আমরা আল্লাহতালার কিতাবসমূর ওপর ইমান রাখি আল্লাহ তালার কিতাব সমমানের মাসালা আমরা ইমাম আবজ তহাবি যা বলেছিলেন সেটা আলোচনা করছিলাম তিনি বলেছিলেন আল্লাহ তালার সর্বশেষ কিতাব সেটা হচ্ছে কোরআনে করিম সেখানে আল্লাহ তালা এই কোরআন যে আল্লাহ তালা কথা বলেছেন এই কোরআন যে আল্লাহর বাণী এটা আমাদেরকে এটার উপর আমাদের ইমান আনতে হবে আমাদের ইমাম বলছেন আবুজাহর তহাব রহমতুল্লাহ আলাই ও আন্নাল কোরআন কালাম কোরআন হচ্ছে আল্লাহর বাণী মিনহু বাদা তার কাছ থেকে এসেছে বেলা কাইফ ইয়ে কৌলন তার কথা হিসেবে তার কাছ থেকে এসেছে বেলা কাইফ ইয়েতিন কোন রকমের ধরন নির্ধারণ করা ছাড়া অর্থাৎ ধরন আছে কিন্তু নির্ধারণ করা যাবে না وانزله على رسوله وحيا আর এই kitab ke teenitar rasuler kache wahiyakare pathiyesen wasaddaqahul mu'minuna ala zalika haqqan আর haq hisabe niyesen shottyo hisabe niyesen eta ke iman dargon shobai shottyo hisabe grohon korechen wa ayqanu tara eta jorobishashi chilen annahu kalamullah ta'ala jeita Allah ta'alar bani bil haqiqati ভিন্ন অর্থ করা যাবে না বাস্তবে আল্লাহতালা সেটার কথা বলেছেন এগুলি আল্লাহর বাণী লাইসা বখলুক ক্যাকালাম বাড়িয়া যে এই যে আল্লাহর কালাম সেটা মানুষের কথার মতো কোনো কথা নয় সৃষ্টজীবের কোনো সৃষ্টির কথা নয় এটা পুরোপুরি আল্লাহতালার বাণী এখানে আমরা আলোচনা করছিলাম গত পর্বে যে আল্লাহ তালার বাণীকে সৃষ্ট বলা যাবে না কারণ আল্লাহ তালানী হচ্ছে আল্লাহর গুন আল্লাহর আমরা কোরআন থেকে দলিল উন করেছিলাম সর্বশেষে আমরা কিছু হাদিস থেকে উত্থাপন দলি আজকে আমরা ইশা সেই সেই দল করব এবং সাথে সাথে আমাদের ইমামরা কে কি বলেছেন সেগুলো আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করি যে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে কোরআন আল্লাহর বাণী কারণ কোরআনে করিম দিয়ে হাদিসে দেখা গেছে আল্লাহর বাণীর দ্বারা তিনি আশ্রয় প্রার্থনা করেছেন আল্লাহর বাণীর কাছে আর নিয়ম হচ্ছে যে আল্লাহ এবং তার বাণী ছাড়া কোন কিছু আশ্রয় শিখ এটাই প্রমাণ করে যে কোরআন যায় না আশ্রয় চাইতে হয় আল্লাহ তালার কাছে আল্লাহ তালাকে আশ্রয় চাইতে হয় আমরা বলে থাকি কুল আউউ বেরবিল ফালাক কুল আউউজু বেরব্বিন আউজু বিল্লাহিম শেতান আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন কোরআনে করিম বরং এগুলি আল্লাহ তাল্লার বাণী এবং তার গুণ সেই হিসেবে আমাদেরকে তাই সাব্যস্ত করতে হবে কোন রকম অপব্যাখ্যার আশ্রয় নেওয়া যাবে না বিভিন্ন হাদিসে একথাটি এসেছে যে কোরআনে করিমের আশ্রয় নেওয়া যায় মধ্যে একটি হাকিমা বলেন শুনেছি কেউ যদি কোন জায়গায় অবতরণ করে অর্থাৎ সফরে কোথাও নামছে কোনো কোথাও অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছে সুম্মা কওয়ালা সেখানে অবস্থান করার আগে দোয়া পড়ল সে দোয়াটি হচ্ছে আউবে আমি আল্লাহ তালার পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয় প্রার্থনা করছি আশ্রয় নিচ্ছি মিন সারিমা খালাকা তিনি যা সৃষ্টি করেছেন সেগুলির অনিষ্টতা থেকে সেগুলির অনিষ্টতা থেকে আমি আল্লাহ তালার পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয় নিচ্ছি কালেমা অর্থাৎ বাণী আল্লাহ সেই কালেমা এটা এই দোয়াটা বলেছেন কেউ যদি এই দোয়াটি পড়ে তাহলে এই স্থান থেকে যাওয়ার আগ পর্যন্ত তার কোন ক্ষতি হবে না তার কোন ক্ষতি হবে না কেউ তার ক্ষতি করতে পারবে না কোন রকমের শয়তান সেখানে তার উপর ভর করতে পারবে না সাপ সেখানে তাকে আক সুবল করবে না এবং কোন হিংস্র জন্তু হিংস্র প্রাণী থেকে সে রক্ষা পাবে আল্লা তাল আল্লাহ আশ্রয় চাওয়ার কারণে আল্লাহ তালার বাণীর কাছে আশ্রয় চাইল আল্লা বাণীর আশ্রয়ে যাওয়ার অর্থই হচ্ছে আল্লাহ তালার বাণীগুলো সৃষ্ট নয় বরং আল্লাহ তালারই গুণ এটাই আমাদেরকে সাব্যস্ত করতে হবে অনুরূপ ভাবে আরেকটি হাদিসে তিনি বলেন এক লোক রসুল্লাহাম কাছে এসে বলল ইয়া রসুল আপনি কি জানেন আমি গতকাল কিরকম বিপদে পড়েছিলাম একটি বিচ্ছুর আক্রমণের কারণে বলতে যখন সন্ধ্যা হয়েছিল তখন যদি বলতে আবাহ মা খালাকা এইটা বলতে অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ ক্যালেমার সময় আশ্রয় নিচ্ছি যা তিনি সৃষ্টি করেছেন সেগুলোর যে সমস্ত অনিষ্টতা আছে সেগুলো থেকে কেউ যখন সন্ধ্যা হবে যদি কেউ বলে তিনবার বিকাল হলে এটা বললে আও যাবে কালেমা তিলামা আমি আশ্রয় চাইছি আল্লাহর পরিপূর্ণ কালেমা সমূহের কাছে যা তিনি সৃষ্টি করেছেন সেগুলি অনুষ্ঠিত থেকে এই কথাটি যে কেউ তিনবার বলবে সেই রাত্রিতে তাকে কোনো এগুলো জেনে নিয়েছিলেন ফাঁকা তারা এটা সবসময় বলত ফালুদা তুম তাদের একজন ছোট বাচ্চা দেখা গেল একদিন আক্রান্ত হল ফলাম তাজিদাহান সে কোনো ব্যথা পেল না কারণ আল্লাহর বাণীর আশ্রয় নিয়েছিলেন রসুল সাল্লা ইসলাম হাসান আসাইনকে তিনি এই দোয়া পড়ে ফুঁ দিতেন বা তাদেরকে রুকিয়া করতেন রোকিয়া সারাইয়া করতেন সেই দোয়াটা হচ্ছে ওইদু কুমা বেকালিমাতিল্লাহ আমি তোমাদের দুজনকে আশ্রয় দিচ্ছি আল্লাহ পরি হাম্মা প্রত্যেকটি শান থেকে ও হাম্মা এবং ক্ষতিকর প্রাণী থেকে অমিন কুল্লে আইন ইল্লাহ এবং চক্ষু থেকে যেগুলি চোখ লাগায় এবং শয়েতান এবং দু অনিষ্টকর প্রাণী থেকে আমি তোমাদের দুজনকে অর্থাৎ হাসান কে আল্লাহ তালার পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয় নিচ্ছি অন্য এক বর্ণায় আসছে ইব্রাহিম আল্লাহলাম রসুল্লাহাম বলতেন এটা যে ইব্রাহিম আলাহাম ও তার দুই সন্তানকে ইসমাইল এবং ইশাহকে এই কালেমা দিয়ে আল্লাহর আশ্রয় দিতেন আল্লাহ তালার বাণীর আশ্রয় নিয়ে তিনি দোয়া করতেন এটা প্রমাণিত হয়ে গেল তাহলে প্রমাণিত হল যে আল্লাহ তালার বাণীর আশ্রয় নেয়া যায় আর আল্লাহ তালার বাণীর আশ্রয় নেওয়ার অর্থে হচ্ছে আমরা সবাই জানি যে সৃষ্ট করে আশ্রয় নেওয়ার অর্থ হচ্ছে সেটা কখনো সৃষ্ট নয় বরং আল্লাহ তালার এই গুণাবলী আমাদেরকে আল্লাহ গুণ হিসাবে সেটা সাব্যস্ত করতে হবে এবং অন্য কোন কথা যাই মানুষ বলে থাকে সেগুলো সবাই ভুল বলে স্বীকার করতে হবে আল্লাহ তালার নাম এবং গুণ ছাড়া আর আল্লাহ তালার সত্তা নাম এবং গুণ ছাড়া কোনোভাবে অন্য কোন কিছু আশ্রয় নেওয়া শরীয় অনুমোদন নি। সুতরাং আল্লাহ তালার বাণীগুলো অসৃষ্ট সৃষ্ট নয় এবং সেগুলি হচ্ছে আল্লাহ তালার গুণ আল্লাহ তালার নাম এবং গুণের আশ্রয় নেওয়া যায় এটা আমাদেরকে স্বীকার করতে হবে ইমাম বোকের উস্তাদিকা মাখলুকের দ্বারা আশ্রয় নেওয়া যায় না অনুরূপ মানুষের জিন জাতির অথবা কোন বান্দাদের অথবা কোন ফেরেস্তাদের কারো বাণীর দ্বারা আশ্রয় নেওয়া যায় না আর যেহেতু আশ্রয় নিয়েছে আল্লাহ তালীা গেল আল্লাহ বিষয় নয় ইমাম বাণী কখনো নয় আল্লাহর বাণী কখনো সৃষ্ট বিষয় নয় ও আন্না সেওয়া হুখাল এবং আল্লাহ ছাড়া অন্য যত কিছু আছে সবই হচ্ছে সৃষ্ট আল্লাহর বাণী ছাড়া মানুষের বাণীগুলো সৃষ্ট তারপরে ইম বকায় রহমতুল্লাহ উক্ত হাদিসগুলো উল্লেখ করেছেন বোঝা যাচ্ছে যে আল্লাহ তালী আশ্রয় নেওয়ার অর্থই হচ্ছে আল্লাহ তালার বাণীসমূহ সৃষ্ট কোন বিষয় নয় বরং আল্লাহ তালার বাণীসমূহ আল্লাহ তালার সিফাত তারি গুণ এই গুণগুলো আমাদের এই গুণগুলোর আশ্রয় নেওয়া যাবে এবং এই গুণ হিসেবে উল্লেখ করতে হবে এগুলিকে সৃষ্ট বলা যাবে না যারা সৃষ্ট বলে তারা এবারে সঠিক পথের উপর নাই সঠিক মতের উপর নাই অনুরূপভাবে আরেকটি হাদিস প্রমাণ করে যে আল্লাহ তাল্লার বাণী সমূহ নয় সে হাদিসটি হচ্ছে বলেছেন ফদাম আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব হচ্ছে অন্যান্য সমস্ত বাণীর উপরে সেরকম যেমন আল্লাহর শ্রেষ্ঠত্ব তার সমস্ত সৃষ্টগুলির উপরে রয়েছে এ দ্বারা বোঝা গেল যে আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব তখনই হচ্ছে सृष्ट को विषय नए सृष्ट हम से द्वितीय अंश परिजित समस्त आल्ला छा समस्तर मध्य परिजित सृष्ट किसुरु से नल्ला रसुल्लम आल्लाणी के आलदा करेष्ट कारण से आल्ला बाणी और आल्ला गुण एट प्रमाण कर आल्ला तलार कुरान केल्लाह तला के कृष्ट बना सबसमय आल्ला तलाार बाी आल्ला गुण है इता इता दावी, को दावी करीम कृष्ट ने दबी प्रमाण दुभ दी प्रथम आल्ला तला जो सृष्ट हो जा, जा पदभ्रस्ट তাদেরকে জিজ্ঞাসা করতে হয় যে তিনি তা কি নিজের মধ্যে সৃষ্টি করেছেন না ভিন্ন কথা সৃষ্টি করেছেন দুইটাই বাতিল যদি বলা হয় তাকে নিজের মধ্যে সৃষ্টি করেছেন তাহলে এটা কখনো কেউ স্বীকার করতে পারবে না এটা কোনো বলতে পারে না এটা ইমান ইমানের বিরোধী কথা ইমান বিরোধী কথা এটা আহ সনদামাতার রাখিদার বাইরের কথা আর যদি তিনি ভিন্নখানে সৃষ্টি করেছেন বলে তাহলে বোঝা গেল যে তিনি সৃষ্টকে সৃষ্টকে আল্লাহর বাণী বলা হচ্ছে আল্লাহর বাণী হতে পারে না সেটা সৃষ্ট জিনিস হবে আলাদা কখন কখন এদা পথ হয় সম্পর্ক হয় আল্লাহ তারা যেমন না কাতুল্লা সেটা হচ্ছে আল্লাহর সৃষ্ট আল্লাহ তারা সম্মান করেছে সেটাকে সম সেটাকে সম্বোধিত করে তার দিকে যেমন কাুল্লা আল্লাহর কা বা সম্মানিত করা হয়েছে কিন্তু যখন সৃষ্ট জিনিসের সৃষ্ট জিনিস সম্পর্ক ছাড়া অন্যান্য সম্পর্ক যখন হয় সেটাকে আর সৃষ্টির সম্পর্ক বলা হবে না বরং এজাফতর মৌসুফ এজা সিফা গুন তার গুনে তার সাথে বলা হবে যেমন বলা হয়ে থাকে আল্লাহর আল্লাহ আল্লাহ ছাড়া আর কারোর প্রতি সেটাকে সম্পর্কিত করা যায় না সেটাই প্রমাণ আল্লাহর গুণকে গুণ হিসেবে রাখতে হবে সেটাকে মৌসুফ অর্থাৎ আল্লাহ তালার এই গুণকে গুণ গুণ বলা যাবে সেটাকে সৃষ্ট কিছু বলা যাবে না এটাই হচ্ছে দ্বিতীয় বিবেকের কথাই তাই যে সৃষ্টি হলে সেটা কোথায় অথচ কোরআনে করিমের আয়াতাম হাদিস থেকে যেটা আমরা পাই যে আল্লাহর কাছ থেকে তা এসেছে আল্লাহ তা নাজিল করেছেন এই আলাদা সম্পূর্ণ প্রমাণ করে যে সৃষ্ট জিনিসের সম্পর্ক আল্লাহর সাথে নয় বরং গুণের সম্পর্ক গুণান্নিতের সাথে এই সম্পর্কে আমাদেরকে তৈরি করতে হবে সেটাই বুঝতে হবে না কাতুল্লা আল্লাহর উষ্ঠি যখন বলা হয়েছিল আল্লাহ সম্মানিত করেছেন কাবুল্লাহ আল্লাহ আল্লাহর কাবা আল্লাহর ঘর বা ইতুল্লাহ আল্লাহর ঘর এগুলি সৃষ্ট জিনিসের সম্পর্ক স্রষ্টার সাথে কিন্তু কিছু কিছু জিনিস আছে আল্লাহ তালার গুণের সাথে গুণের সম্পর্ক যেমন ইয়দুল্লাহ আল্লাহর হাত যেমনি আল্লাহ তালার অন্যান্য গুণ আছে সেগুলো যেমন আল্লাহ তালা হায়াত উল্লাহ আল্লাহর জীবন তারপরে আল্লাহ তালার কথা বলা আল্লাহ তালার তার জীবন তার অনুরূপভাবে তার শক্তি ক্ষমতা এসবে কিন্তু আমরা স্বীকার করে থাকি এই স্বীকার করা অর্থই হচ্ছে যে এগুলি যেভাবে আল্লাহ আল্লাহ তালা গুণ হিসেবে স্বীকৃতি অথচ আলাদাভাবে আমরা বলি না যে এগুলো ভিন্ন কোথাও সৃষ্টি করা হয়েছে তেমনি ভাবে আমরা আল্লাহর কালামকেও বলবো যে ভিন্ন কোথাও নয় সৃষ্ট নয় সম্পূর্ণভাবে এগুলো অন্য অন্য গুণের মতো যে গুণগুলো আমরা স্বীকার করে থাকি যেমন আল্লাহ তালা যেন আমরা গুণ স্বীকার করে থাকি যে তার তিনি শোনেন তিনি দেখেন সাম বাসার আমরা বলে থাকি আইন আল্লাহর চক্ষুর কথা বলে থাকি আল্লাহ আল্লাহ বলবো যে আল্লাহ হচ্ছে আল্লাহ তালার গুণ আল্লাহ তালার গুণ এইভাবে আমাদেরকে আমাদের সলফে সাহীন শিক্ষা দিয়েছেন যে এইভাবে আমাদেরকে ই মানানতে হবে আমরা ইনশাআল্লাহ এ পক্ষে বেশ কিছু কথা নিয়ে আসবো আমাদের সলফে সাহিনের থেকে তারা কে কি বলেছেন তারা তাদের এই বাণীগুলো আমাদেরকে এই আকিদের উপরে প্রতিষ্ঠিত করবে মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন এবং ইমাম ছিলেন তিনি বলছেন আমরিবনি দিনার তিনি বলছেন যে আমি সত্তরজনের মতো সাহাবি পেয়েছি তাদের প্রত্যেককে আমি দেখেছি তারা একটা কথা বলতে যে আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর সবই হচ্ছে সৃষ্ট আর আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর বাণী তাঁর কাছ থেকে এসেছে এবং তার কাছে ফিরে যাবে ইমাম ইসাক ইম রাহওয়াই তিনি বলছেন যে আমরিবনি দিনার এমন একজন এমন একজন ব্যক্তি ছিলেন তিনি রসুল্লাহ অনেক সাহাবিকে দেখেছেন বিশেষ করে তাদের মধ্যে বাদি সাহাবা ছিলেন মহাজির ছিলেন আনসার ছিলেন জাভর ইবিন আবদুল্লাহ রা দাহুকে দেখেছেন তিনি আবু সৈদ খুদ্িকে দেখেছেন আবদুল্লাহ ওমরকে দেখেছেন আবদুল্লাহবিন আব্বাসকে দেখেছেন আবদুল্লাবিন জুবাইরকেও দেখেছেন এদের সবাইকে দেখেছেন তাহলে তার কথাটি গ্রহণযোগ্য যে কোরআন করিম আল্লাহ তালার বাণী তার কাছ থেকে এসেছে এবং তার কাছে ফিরে যাবে সেটা কোনো সৃষ্ট কোনো বিষয় নয় এটা কি মানানতে হবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আরো কয়েকজন তাবির এবং আমাদের ইমামদের কিছু মতামত উল্লেখ করবো তারা কি বলেছেন এ বিষয়ে আল্লাহ আমাদেরকে ততক্ষণ সুস্থ রাখুন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ